আবদুল্লাহ আনহু হতে বর্ণিত। তিনি বলেন আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসাহ রাজিউল্লা আনহা এর ঘরের ছাদে উঠলাম তখন দেখলাম রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে স্বামের দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন